আবদুল্লাহ ইবনু জায়দ মাজিনীর তালান হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন আমার ঘর ও মিম্বর এর মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর একটি বাগান